হৃদয়তন কবুল দিয়েন নাহমি নাহদনসল আল রসুল করিমাবাদ ফাউজিহমিন বিসমল্লা রহমা রহিম মিনহা খালকন কম অফি হা নীদম অমিন হা নুখর উখরা সদক শ মোহামত শুরু হুম সালাম সাহেব মাওলাই কারিমের দরবারে লাগুরের সুক্রিয়া যিনি আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে দুনিয়ার ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে কোরআন হাদিসের মজদিস ওলামাই করাম মোমেন জাকিরিন শাকরিনদের এই দামি এক গুরুত্বপূর্ণ মাজদিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন শুক্রিয়া দাম সবাই বলে আলহামদুলিল্লাহ অনেকের কাছে কিন্তু মাহফিল আসার তো অভিজ্ঞ হয়নি একেবারে আড্ডার মধ্যে গান বাজনার মধ্যে বেহুতা গল্প গুজাবের মধ্যে লিপ্ত আসতে পয়সাও খরচ যায় না কিন্তু আসতে আবার মাহফুলের মধ্যে খুশ করে দেখবেন কুসা আল্লাহের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট কে স্বীকার করে মা হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্যি ঢুকতে পারলো না আপনি এত দূর থেকে আসলেন কিভাবে বা নিশ্চয়ই ব্যতীত আপনি আমি আসতে পারতাম না যেই মাওলায় কারিম ওই সমস্ত গা অন্তর্ভুক্ত না করিয়া এই মোহামেন মোত্তা কিন্তু অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন আমরা বেজান না খুশি যারা খুশি হলাম খুশি হতে সবাই বলি আলহামদুলিল্লাহ এত গুরুত্বপূর্ণ দামি মাজলিস এই মাজলিস দামি হওয়ার কারণে আল্লাপাকালমিন এই মাজলিশকে কেন্দ্র করে ফ্রেস্তাদেশের গর্ব করেন কি করেন গর্ব করেন ওয়ান খরাজা রসুল সলাম আমা খরানি বাইক রসল নবী আলাই সালাহতুয়াল্লাম সাহাবাইকে রামরানদের এরকম এক হালকা নিকট থেকে মাজলিসের নিকট থেকে রওনা করলেন নবী আলাই সালু আসাল্লাম বললেন আমার শাহাবার এখানে বসছো কেন শাহমার মাওলার জিকির করতেছি কি করতেছি আল্লাহর হাবিব কসম করেন আল্লাহর কসম তোমরা যেই জবাবদিস উদ্দেশ্যে বসছো শাহমার কসম কালে আল্লাহর কসম আমরা যেই জবাবদিসি উদ্দেশ্যে বসছো অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই কসম কাটার কারণ জানো এই মাত্র আমাকে খবর দিয়া গেল আল্লাহাক রব আল তোমাদের নিয়ে আপনার তাদের মধ্যে গর্ব করতে আছে। অনেক গুরুত্বপূর্ণ দামি মাজলিস সময় বেশি নেব না সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। খুব খেয়ালের সাথে শোনা চাই আমি এই মাত্র যে আয় করছি পাঠ করি কখন মানুষকে করার সময় কি পাঠ করলেন অনেকে জানি না অনেকে জানি মিনহা খলাপ না কম আল্লাহ বলেন আমি তোমাদেরকে একদিন এই মাটির থেকে সৃষ্টি করেছিলাম অফিহানুআদু কম কাউকে তিরিশ চল্লিশ পঞ্চাশ কাউকে ধনী বানায় কাউকে গরিব বানায় কাউকে বাসা বানায় কাউকে ফকির বানায় কাউকে জজ বানায় কাউকে আসামি করে কাউকে জল্লাদ করে কাউকে মাকতুল করে অফিহানুআদুক আবার তোমাদেরকে এই মাটির মধ্যে আমি নিয়ে আসব। অমিন হা নিজুকুম আবার কাউকে তিরিশ ৪০ পঞ্চাশ ষাট হাজার বছর শত হাজার বছর কবরের মধ্যে রেখে কাউকে পড়াইয়া গলাইয়া কাউকে মাটির মধ্যে ভস্য করে কাউকে পানির মধ্যে পচাইয়া অমিন হা নি কম অমিন হা নখরিজুকুম আবার তোমাদেরকে একদিন এখান থেকে উত্থন করবো তারাতন ওখরা দ্বিতীয়বার ঠিক না যেহেতু সেখানে কি থাকবে এক বড় মুসানিফ বহুত বড় মুফাসির বহুত বড় আল্লাহ আল্লাহাকে অজুদ মিয়া নিজের সাথে নফসার সাথে মতনাক্য শুরু হয়ে গেছে আল্লাহ আসেন কি নাই খালে আসে কি নেই এইটাই আর খুব মতনাক্য চলতেছে কিন্তু কোনো জবাব পাইতেছে না অতসু বড় মহাদ্দ বড় আলেম শয়তানের সাথে জবাব দিয়া কাটতে পারতেছে না তিনি তখন কবি ইকবালের কাছে গেছেন যাওয়ার পরে কবি ইকবালের কাছে আমি তো মাখলুক তা আপনি যেহেতু মাখলুক নিশ্চয় খালেক আছে কি কথাটা বোঝাতে পারিনি যেহেতু আপনি কি তা নিশ্চয় কি আছে। সাথে সাথে বুঝে আস নিজের দ্বারা পথ চলা যায় না করতেছেন আল্লাহ কয়জন আসেন কি নাই থাকলেও বা কয়জন এমন ভাবে তার মধ্যে আলোচনা পর্যালোচনা প্রস্তুত শুরু হয়েছে কিন্তু কোনো অবস্থাতেই সমাধান পাচ্ছেন না কি হয় আর কিছুই হতে পারে না পাগলে আমাদের ঘুরতেছেন আল্লামা গজ্জা রহমাতুল নিজে বলেন আমি চিন্তা নিয়ে ঘুরতেছি হঠাৎ আমার পিছন থেকে কে জানো আমি দেখতে আমার মাথার থেকে কি যেন করে নেমে যেতে এবং সাম মাটির সাথে মিশে গেছে এর পরেই তিনি ইয়াহি অনুমুদ্দিন কিতাব লেখেন ইয়াহে এই জিয়াহি অলুমুদ্দিন কিতাব এরপরে তিনি লেখেন যেহেতু নিশ্চয়ই সেখানে মাখলুক আছে যেখানে মাখলুক সেখানে কি আছে জোরে বলেন ফরমান তোমরা কি আল্লাহর পরিচয় পাওনা তাকে চিনো না তোমাদের মাথার মধ্যে কি গোবর এই জ্ঞান তোমাদের মধ্যে নাই তুমি কেন দেখো না কোন এক জায়গা থেকে উঠ যদি যায় উঠের পায়খানা প্রমাণ করে এখান থেকে উঠ চলে গেছে বক্রি ছিল বকরি চলে গেছে ধোয়া প্রমাণ করে নিচ্ছে সেখানে কি আছে আগুন আছে আসমান জমি সূর্য তারকা চন্দ্র ঘাস পালা হাজার কোটি ধরনের মখলুখাত একজন খালেক আছে এটা তোমাদের মাথায় নাই সেহেতু মিনহা খোলা কম যেহেতু খালেক পাওয়া গেছে সেখানে কি আছে ভাই মাকলুক আছে আর মাহলুক এবং খালেকের মধ্যে পরিচয় লাভ করার না। তার সম্পর্কে জানতাম না আল্লাফাক রব্বুল আলমীর রাবেতা কায়ম করার জন্য খালেক মাখলুকের মধ্যে পরিচয় সৃষ্টি করার জন্য কি নাজিল করছেন ওহি ওহি নাজিল করছেন খালেক কে জড়ো বলেন আমরা সবাই যিনি তফসিরে কাবির লেখছেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ফর উদ্দিন বহুত বড় মুফাসির ছিলেন উনি তফসিরে কবির লেখছেন কিন্তু জঙ্গলের মধ্যে না দিই খা তা আবার কেমন ঘটনা তিনি তার শায়েকের কাছে বয়াত হওয়ার জন্য গেছেন শায়েক বলতেছে তোমার মধ্যে জাহের এত বেশি তোমার মধ্যে মারফার ঢুকাবার কোনো জায়গা নাই। তোমার কিছু জায়গা খালি করতে হবে তাহলে কিভাবে খালি করব তাহলে তুমি এক বছর কোনো কিতাব দেখতে পারবানা এক বছরে কোনো কিতাব মোতালা করতে পারবো না দেখতেও না। তাহলে কিছুটা হলো তোমার মধ্যে এলমে জাহের কিছু হলো বাহ্যিক উনি কি করলেন জঙ্গলে বৈশাখ গাছের পাতা খাজুরের গাছের পাতা তাল গাছের পাতা চামড়া এরকম তফসিল লেখা শুরু করলেন না, মুখস্ত কি ঠিক না মুখস্ত এ ঘটনার তো যখন গজ্জালি থেকে ফারেক হয়ে আসতেছিলেন পথের মধ্যে ডাকাইতে পাইছে সব কিছু নিয়ে গেছে ওই কাগজের গাঁটটিও নিয়ে যাইতেছে ডাকাইতে বলতেছে যে আপনি সবকিছু নেন আফসুস নেই কিন্তু কাগজের গাঠটি আমাকে দেন আমার সমস্ত সাধনত এর তখন ডাকাত হাসি দিয়ে বলছিল এই তোমার সব কিছু কাগজের মধ্যে লিখবেন না সব মুখস্ত করে ফেলাইবেন এরপর আল্লামা গজাল সমস্ত কিতাব যা কিছু পড়ছেন সাথে সাথে মুখস্ত করে ফেলাইছেন আল্লামা রাজি কি করবেন তিনি বসে বসে তফসিল লেখা শুরু করছেন তফসিল এক বছর পর আসছে বলছে কোনো দেখি তোমার গাড়টি তফসিল সামনে ফালাইছে দেখি বিশাল হাজার এর জন্য আল্লাহ রাজি রহমান তার তফসিলের নাম লাগছে তফসির কাবির তার সায়কেই নাম দিছে আল্লামার রাজি রহমান চিন্তা করতেছেন আমাদের তো কি আছে সাথে মোকাবেলা করার মতো অস্ত্র আমাদের কাছে তারা শায়তানের মোকাবেলা করবে কিভাবে যখন শয়তান অসহা দেয়ার জন্য আসবে মৃত্যুর সময় তখন ইমান নিয়ে মৃত্যু বরণ করবে কিভাবে কি ভাই আচ্চার্য ব্যাপার না কথা তো ঠিক উনি অনেক অ্যালেম অনেক দালাল ঠিক করার পরে মুরুক্ষ মানুষ ইমান কিভাবে মৃত্যুবরণ করে এইটা জানার জন্য মানুষ খোঁজ করার জন্য বের হইস খোঁজ করতে করতে দেখেছে কাঠুরিয়া পড়াশোনা করছো না এলাম জানো না বলো তো আল্লাহ কয়জন আল্লাহ একজন না বাটা আল্লাহ তো একজন না আল্লাহ হলো তিনজন আমার কাছে দলিল নেই কিন্তু আল্লাহ কিন্তু একজন তুমি দলিল দিব না তোমার একজন আল্লাহ বললে হবে না দলিল দিতে হবে না তোমাকে দেখে মেজাজ মেজাজ খারাপ হইতেছে চক্ষু লাল টন টন টন টন করতে এবার তৃতীয়বার যখনই আবার কয়েছে তুমি দলিল দিবা না আল্লাহ কয়েকিয়া কুরাল উঠে আল্লাহ কয়জন আল্লাহ এক বিনা দলিল্লা বলে কুরাল মাকিমান এই কুরাল মাকিমান জীবনও যায় না চুক্তিবিদ্ধি ইমান থাকে না কিন্তু যুক্তির পিছনে পড়তে গেলে এই সাগরের মধ্যে ডুব দেবেন কোন ডুবুরি যুক্তি ডুবুরি সাগর থেকে ফিরে কোনো দিন কুলে আসতে পারে নি তারপর ইমান হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে কি কথা ঠিক না যাদের মনের মতো অস্ত্র আসে আল্লাহ না এরকম আসে অনেক আমার মধ্যে আসতে পারে আপনার মধ্যে আসতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আসতেই তখন লাহলা বেশি পড়েন আউজবিল্লা বেশি পড়েন আল্লাহর কাছে কান্নাকাটি বেশি বেশি করতে থাকেন আর আপনি বুঝ দেন আরে গাধা যদি আল্লাহ না থাকবে তাহলে মাসের মধ্যে কেন আল্লাহ লেখা কি ভগবান লেখা নাই রাম লক্ষ্মী কৃষ্ণ গড গোলাপ বাগ মাহ আয়াহ সমস্ত নিদর্শনকারিমের মধ্যে নিজের চোখে লেখা দেখছে আল্লাহ অনেকেই দেখছেন ডিমের মধ্যে এই যে কোরবানির পরে বিভিন্ন জায়গায় মধ্যে লেখা এমন কি ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়ে গেছিল লক্ষ আড়াই লক্ষ উপরে মানুষ মারা গেছে মনে নেই ইফতিফাত পত্রিকার মধ্যে বিশাল নিউজ আসছিল সেই ঢেউটার উপর লেখা ছিল কি আল্লাহ আল্লাহ আমার দুলা ভাই লন্ডন থেকে একটা পত্রিকা নিয়ে আসছিলেন আল্লাহ আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না আমি তো তোর মধ্যেই আসি আংফুসিক আফালাত তুই কি দেখোস না এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া দালাল খোঁজ করতে গিয়া সেই ডাক্তার সব আবিষ্কার করছে মানুষের প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আল্লাহ প্রত্যেকটা রক্ত কনিকার মধ্যে এবং তুই মাকুসল দিয়া সেই কণিকার থেকে আল্লাহ এই ছবিকে বড় কইরা পত্রিকা গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া দিস কেন কোনো বেইমানরা যেন কেয়ামতের মায় আল্লাহর কাছে করতে না পারে যে আল্লাহ বুঝি নাই এই হুস্ৰ জন্য কায়ম করতে না পারে দলিল জন্য কায়েম করতে না পারে আল্লাহাক রবুল আলমিন দালায়ালের সাথে নকলির সাথে আকলির সাথে নকলি নকলির সাথে আকলি আল্লাহাক উভয় তার দালায়াল দিয়ে দিচ্ছেন কেন বেইমানা বুঝতে পারে আল্লাহ কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই তাই মৌলবিদের কথা বুঝি নাই এর জন্য এর জন্য আল্লাহ ফাক রবুল্লা আলমিন মাঝে মাঝে নিদর্শন দেখা দেন কোন একটা মোরগ নিয়ে আসছেন মোরগটা নিয়ে আসছেন এক হিন্দুর বাসায় হিন্দুর থেকে বাজার থেকে একটা মোরগ হুজুর মোরগটা যখন আমি ধরছি জবাই দিতে গেছি তখন স্পর্শ শুনি আল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে মোবাইলে বলতেছে তখন আমি ওইদিকে সফরে ছিলাম আমি তখন আব্দুল সালাম সাহেবকে বললাম খবর দা জবাই দিয়েন না আমি দুই দিন পরে আসতেছি দুই দিন পরে তার বাড়িতে গেলাম সেই মোরখটা আমি নিজে ধরছি যখন উঠে ঝাঁকান দিছি অমনি মোরখটা ডাক আল্লাহ অল্লাহ নিজের কানে দেখছি ভিডিও করে নিয়ে আল্লাহ আল্লাহ। নদীতে একটা রূপ চাঁদা মাছ পাওয়া গেছে যে রূপচাঁদা মাসের এক পাশে লেখা আল্লাহ আর এক পাশে লেখা মোহাম্মদ ছবি করে গোটা দুনিয়ার মধ্যে সরাই ছবি করে জান্মানির মধ্যে জঙ্গলের মধ্যে একটা গাছ উঠছে এইভাবে দেখেন যারা মনে করেন মুহাম্মাদুর রসুল্লা সেই কালাম এরকম শয়তাল লাম আছে কি নাই খ্রিস্টটা দালালের কুষ্টি এটা খ্রিস্টানদের দালাল আজ ওই বিষয়ে আলোচনা না ক্রিস্টটা দালাল কয়টা বাজে ওরা বলতেছে অনেকে ওরা মোহাম্মদুর রসুল রাখতে চায় না কেন মূল কারণ তো অনেকেই জানেন না ব্যাপারে সমস্তরা এই ব্যাপারে কার করে প্রশ্ন নাই কিন্তু প্রশ্ন তো মুহাম্মদ রসুল প্রশ্ন কি নিয়া আলাদা করতে চায় কি কথা বুঝাইতে পারিনি খুব মারাত্মক খুব মারাত্মক শুধু লাই ইহা ইর ইমান আল্লাহ সে মোহামেন না যতক্ষণ পর্যন্ত মোহামেন মুহাম্মদুর রসুল রিমান না আনবে মনে রাখতে হবে শুধু তাকে মোহামেন বলা যাবে না মনে রাখি ভালো তাহলে এক পাশে লেখা আল্লাহ আর এক পাশে লেখা আমি গেলাম এ হবে মসজিদে নবুবিতে তখন ওখানে একটা পত্রিকা দেখাইলো আমাকে নবী আলাইসালাম ঐহুদ পাহাড়কে খুবই মহাব্বাত করতেন তিনি ইশারা করে বলতেন আমি ওহুদকে মহাব্বাতহুদ আমাকে মহাব্বাতহুদ আমাকে মোহাব্বাত আমি ওহুদকে মোহাব্বাত করি ওহুদকে তিনি খুবই মহাব্বাত করতেন খুব প্রিয় তার ছিল অভুধ পাহাড় বর্তমান গবেষকরা উপর থেকে ক্যামেরা করছে ওহুদ পাহাড়টা দেখে লেখা মুহাম্মদ পাহাড় ভাবে সাজানো উপর থেকে দেখলে মনে হয় কি লেখা আমার মাওলা আমার মাওলা খালেক কে আমরা সবাই কি এই খালেক মখলুকাতের মধ্যে সম্পর্ক পায়দা করার জন্য ঠিক না সম্পর্ক আছে তারা মাওলার পরিচয় পাবে কেন সম্পর্কের একমাত্র মাধ্যম এই সম্পর্ক আছে তারা মাওলার পরিচয় পাবে যাদের সম্পর্ক নাই প্রয়োজন নাই সাগরের নিচে গেলা আমার মাওলা পাবা না। অত গাছের পাতার দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যাব এই গাছের পাতা কে বানাইল সাগর কি বানাইল আপনারা কেন দেখেন না একটা সাজ বা যে কোনো এক ফ্যাক্টরি থেকে একই ধরনের মাল বের হয় পাঁচ টাকার নোটের ফ্যাক্টরি থেকে কুটি কুটি পাঁচ টাকা নোটই বের হবে 10 টাকার নোটের ফ্যাক্টরি থেকে দশ টাকা বিশ টাকা একটা এখান থেকে জন ছেলে বের হয়েছে একজনের আর এক জনের কোনো মিল নাই কোনো মিল নাই সাজ একটা কোনো মিল নাই বরং আমাদেরকে সুন্দর ভাবে জোড়া দিয়ে দিছে সাত ভাই একই বাপের একই মায়ের একজন সুন্দর একজন কালো একজন আর গলা ভালো একজন বাসার একজন ফকির একজন আসামি একজন শ্রদ্ধার পরিজিন পার্থক্য প্রোডাক্ট সম্পূর্ণ পার্থক্য প্রোডাক্ট এক নেই কে আল্লাহ আমার মালা করিয়া দিস যা কি সে একশো বছর হায়াত দিস যা কি আশি বছর হায়াত দিস যা কি জন্মের পরে দুনিয়া থেকে বিদায় দিয়া দিস কে মিনহা না माओनिया एक दिन मटर ते तुम्हें सृष्टि कर আমার কাউকে ধনী বানাইয়া কাউকে গরিব কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ কাউকে পঞ্চাশ কাউকে ষাট কাউকে সত্তর বছর হায়াত দিয়া অফিহা আমার মা আবার কবরের মধ্যে নিয়ে আসবে গোটা দুনিয়ার কেন তোমাকে যতই লাইট সাপোর্টের মধ্যে রাখা না কেন মাওলার হাজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমি আর বেশি দিকে যাব না বর্তমান গবেষণা দেখতে আছে কেন যা আমার খরচ হবে তা পূরণ করে দেবো আমার ক্যালসিয়াম খরচ হইতে আছে ভিটামিন এ খরচ হইতে আছে ডি খরচ হইতে আছে সি খরচ হইতে আছে ই খরচ হইতে আছে কেন বাতি নিভবে কেন ঠিক আমার মধ্যর থেকে যে সমস্ত ক্যালসিয়াম ক্ষয় হইতেছে আমি আবার তা মানুষ বুড়ো হবে কেন কি যুক্তিতে বুড়ো হওয়ার কথা না কিন্তু সুমালে তা তোমরা খাওয়ার দাঁত কি জানি কি জানি না এই ভিটামিন এর কেন দাঁত লইড়া যায় এই ভিটামিন এর কেন চোখের পাওয়ার নষ্ট হয়ে যায় এই ভিটামিনের কেন স্কিন ঢিল হয়ে যায় কারণ আমরা জানছি ভিটামিন আমাদের আবিষ্কার ডাক্তাররা বৈজ্ঞানিক একত্রিত হইয়াও আমার মাওলা পাখির এই আইনসম মালে তা কোনো সুই আমি তোদেরকে একদিন বুড়া করিয়া দেবো দাড়ি মোস পাকাইয়া দেবো পারলে ফিরা আমার মাওলার এই কেউ বুড়ো হইতে চায় না কিন্তু উপায় নেই পারবাই না এক বুড়া রাস্তা থেকে হাঁটতেছে লাঠি ভর দিয়া গুজা গুজা দিয়ে হাঁটতেছে যুবকরা বলতে আসে বুড়া কি খোঁজ করতে আস কি খোঁজ তুমি এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমি একজন জুয়ান খালে এই রাস্তায় হাঁটা শুরু করছি হাঁটতে হাঁটতে আমার চুলগুলি আজকে পাকিয়া গেছে দাড়িগুলি সাদা হইয়া গেছে কোমর ঝুঁকিয়া গেছে আমি খোঁজ করতে আসি আমার জৈবন পাইকি না খুঁজি আর আমার জোয়ান বাবারা ও আমার বাবারা। আমাদের একদিন চেহারার মধ্যে দাড়ি ছিল না আমাদের দাড়িও একদিন পাকা ছিল না কিন্তু কোথার থেকে কিভাবে যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি গোয়ালঘরের দিকে কবরের দিকে নিয়ে করছে কেউ কবরের কিনারা কিনারায় করতে আসি আল্লাহ পাখের হুকু মাসবোধ একটা ধাক্কা মারবে আর তো তুমি আমি দুনিয়াতে থাকতে পারবো الله أتمي وفيها نعيدكم আমার যুবক বাবারা মুরব্বী বাবার শিক্ষিত বাবারা যেহেতু নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি দেখো রোজা সংখ্যা বেশি রোজা কাজার সংখ্যা বেশি দেখো তোমার গাড়ি কাটার ন্যাকের বয়স বেশি ঢুকছে জবান দিয়া গুনার কথা বেশি বলছো না ন্যাকের কথা বেশি বলছো হাত দিয়া গুনার কাজ বেশি করছো নেকের কাজ বেশি করছ। এই পাও দিয়া গুণার দিকে দিকে বেশি হাস খবরদার হিসাব নিকাশ না মিলায়া। কেউ মাওলার কবরে যাই না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাফাকের ময়দান কায়েম করবে আল্লাফাক রবেন সমস্ত মানুষের আমল নামাকে ওজন করবে আল্লাফাক কালামে পাকের মধ্যে ফরমান হালকা হুয়া যাবে আল্লাহ বুড়ালকে জান্নাতের ফায় সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও নুহুয়া ভারী হয়ে যাবে উম হাবিয়া আল্লাপা রব বুলবেন তাদেরকে হাবিয়া জাহান নামের ফয়সলা দিয়া দিবে এখন আল্লাপাক নিজেই প্রশ্ন করানো আমা আদোরা কামাইয়া তোমরা কি জানো হাবিযা কোন জাহান নামের নাম হ্যাঁ বিয়া জাহান নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি এখন আল্লাহবাকে নিজেই জবাব দেন আগুন বামে আগুন উপরে আগুন নিশে আগুন সামনে আগুন শুনে আগুন হামিয়া। একটা গর্ত আগুনের একটা হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয় সাথে সাথে হাবিয়ার আগুনে এত মানে আগুন। সব জ্বালাইয়া সব সরকার হইয়া জাহান্না জোয়াল্লা কালামে কি বলে শোনেনা কালামে পাখের মধ্যে ফরমানো পানি এবং পুজ এত গরম হবে ইয়সবে উজুহ। হো জাহান্ন চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুজের গরমের চেহারা চালনা খুলিয়া ফুলিয়া বিশাসবা হইতো ওই এক বালতি পুইজের গন্ধে গোটা দুনিয়ার মানুষ পাগলের মত ছুটাছুটি করত। কোন মানুষের হুট থাকতো না এমন গরম হবে না পুজ গিলিয়া খাইয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করা আল্লাহাকালামে পাখের মধ্যে ফরমাল্লা ইয়া মুতু ফিহা মানুষের এত কষ্ট হবে মানুষ মরবে না মানুষ বাজবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবার সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আসাবো কেউ তো সহ্য করতে পারব না বাবার কেউ যদি বলতে পারে আমার পাও ধরলে আমি আর গুনার আর কাজ করবো না বাবা আমি খোদার কসংম খুব বলতে আসি তুমি আমি যাবো আপনি এত ব্যস্ত কেন আপনি কেনই বা আমার হাতে বাইরে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোনো खिला तुम्सा के चेनो अथवा नाई चेनो तुम मानूषा के पुक राखिया जाते ना जन तुम्सा के पानी तुलवा বাচ্চা তোমাকে লাঠি দিবে কামড় দিবে গালি দিবে তখন বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আস বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ যদি পানি মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সাজে পানির থেকে উঠবে তারপরে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি কত আল্লাপাগের বান্দাবান্দি নামাজ কাজায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া পাইয়া জাহান নামের কিনারা বৈশাখ খেলা করতে আছে। আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত ওইদিকে আসলে অপেক্ষায় ব্যস্ত আল্লাহ পাকে রুখু মাসবে তো না একটা ধাক্কা মারবে পরে উল্টে ঘুম জাহান নামে ফোরিয়া যাবি বাবা আর তোমার সাজাস জাহান নাম থেকে ও বেনোমাঝি তুমি কি দেখো নাই কত বেনোমাঝি নামাজ নাই কত আমার দাড়ি কেমন বাবার দাঁড়িয়ে রাখবো রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ গুনাগার তুমি কি দেখো নাই কত গুনাগার তখন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে business <laughs> तुम्हें आगामी कलबा तम मा करवा माओला के रजावारे दी बाबा बी मना चायर थे माउलार जानना सबा जाते मना चाय गुना का मना चाय क्योंकि বা আমরা ন্যাকামল করতে পারি না কেন বা কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসে এবং শান লাগিয়া রয়েছে এই নবসে এবং ফেরার জন্য যে কোন একজন আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন মজবুত হইয়া যাইতে আসেন গুনার কাম ছাড়তে আসেন चोखे पानी, चो, पानी माओलार যে দুনিয়ার আগুন লাগলে পানি সানা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সে রাখদ জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো গলা গলি বা পর্দলে মা বোনেরা ও আমার পর্দলে মা বোনেরা। দুই হাত তুলিয়া কান্দলার কাছে মন কত মেওলাকে শরবত খাওয়াইছে কত মেওলাকে বাতাস করছে আবার এই ঘরের দুয়ার দিয়া মরাল আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলাম আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওলা যখন কান্দন লয় তখন লজ্জা আল্লাহ গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ রেখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কী চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ দাড়ি কাটিয়া ফলাইছি কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছি কেউ গাঁজা মদ পান করিয়া ফেলাইছি কবুল করিয়া নাও আল্লাহর বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহর বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরুবী বাবা কবল করিয়া নাও আমার মা বন্ধুকে কবল করিয়া নাও যত মোমেন মোমিনাত আমাদের সায়ুধে কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও মা দাদা সহ দুনিয়ার মাসা একদের মা কামকে জান্নাত করে দাও আমাদের আহ তোমার কাজ গোলাম বানতে কবল করে নাও ربنا هب لنا من ازواجنا وذررياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربيا ني صغير فصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه وجوادي وتابعيه اجمعين ارحمنا ما هم